समाधान সমানিত ভাই বোনেরা আজকের এই কোরআন এর আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সব ভাই বোনদেরকে পৃথিবীর যে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা হচ্ছে আহকামুল কোরআন সম্পর্কে বিশেষ করে কোরআনের আহকাম সংক্রান্ত বিভিন্ন সুরার আলোচনা আমরা করছি আমাদের আজকের আলোচনা হল সুরত নূর এবং সুরাত নূরের বাস নাম্বার ফিফটি সিক্স নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা আসুন দেখি আল্লাহ রব আলামিন এই ছাপ্পান্ন নম্বর আয়াত সুরাত নূরে আমাদের জন্য কেহে দায়িত দিচ্ছেন আউজবিল্লাহিমিনঈঈতা নিরীসবাহ রহম নির রাহি মুরুল্ল কুমতর ফরোসি ইরশাদ হচ্ছে ও আকিমসল তুম রসালদকে কায়ম করো ও আতকা এবং জকাত রসুল আর রসুলকে ফলো করে চলো রসুলকে মেনে চলো করা যায় আপনি মনে করবেন না যে কাফেররা পৃথিবীতে যা খুশি তাই করবে এবং আল্লাহ তাদেরকে ঠেকাবেন না কেউ তাদেরকে ঠেকাতে পারবে না কেউ তাদেরকে স্টপ করতে পারবে না করুক তাদের অ্যাড্রেস ঠিকানা ডেস্টিনেশন হলো হেলফায়ার জাহান্ন আর এটা খুবই খারাপ জায়গা আল্লাহ রবিনের মধ্যে বলেছেন অস্বীকার করেছে তারা দুনিয়াতে ছুটোছুটি করে লাফালাফি করে লাঠালাঠি করে বিভিন্ন জায়গাকে কন্ট্রোল করতে চায় এটা দেখে যেন আপনি ধোকার মধ্যে পড়ে না যান কারণ কি ইস খুবই তুলনায় দুনিয়াটা তো কিছুই না ঠিক কিনা এই জন্য দেখেন আল্লাহ বলছেন মাত্র আউন কলিল এই আলোচনা আমরা পরে আসব আসুন প্রথমেই দেখি যে প্রথম আয়াতে যে আহকামের কথা আল্লাহ বলেছেন সেদিকে আমরা আগে যাই আর কাফের মুশেকদের প্রসঙ্গে একটু পরেই নিয়ে আসি কারণ মোমিনদেরকে দিয়েই তো শুরু করতে হবে আমাদের ইনশা আল্লাহ আল্লাহ বলছেন সালাদ আমরা বুঝি সালাদ আমরা আদায় করি আসলে আরবিতে হলো সালাদ আমরা তো নামাজ বানায় ফেলেছি আসলে নামাজ কিন্তু আরবি শব্দ না নামাজ হলো ফার্সিতে বলা হয় পার্সিয়ান উর্দুতে বলা হয় হিন্দিতে বলা হয় বাংলাতেও নামাজ বলা হয় এখন কিন্তু মূলত সালাতের প্রপার ট্রান্সলেশন কিন্তু ইংরেজিতেও করা যায় না আমরা ইংরেজিতে বলি প্রেয়া প্রেয়ার ইজ নট সালাহ প্রেয়া ইজ ইনো দ্য সালাহ ইজ মোর কম্প্রিহেন্সিভ দেন নামাজ ওয়ার প্রেয়া এজন্য জন্য মূলত দেখেন আসলে বিষয়টা যেটা হয়েছে কোরআন তো আরবিতে নাজিল হয়েছে আর বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে দেখেন আপনার ইরান দেশ হয়ে হিন্দুস্তান হয়ে আফগানিস্তান হয়ে বঙ্গ দিয়ে ঢুকেছে বাংলাদেশে আসতে আসতে নামাজ হয়ে গেছে। সিয়ামটা বাংলাদেশে আস্তে আস্তে রোজা হয়ে গেছে এই বেটার টার্মিনোলজি হল সালাদ সালাত বা বাহ বেটার হলো আমরা আস্তে আস্তে সালাতকে আমরা চালু করব। আর নামাজ যেহেতু সালাতের অর্থ দেয় না এই জন্য নামাজের এই টার্মিনোলজিকে আমরা ব্যবহার করব না এটাই হল আমার কাছে এবং আল্লাহ আমাদেরকে বলছেন যে আমরা কায়েম করব। সালাতির বিভিন্ন অর্থ আছে বিভিন্ন আছে। একটা তো অর্থ হলো আমরা যে সালাদ আদায় করি আবার আমরা তো ওই যে খাবারের সঙ্গে সালাদ বলে এটাকে ইংরেজিতে সালাদ বলে এটা কিন্তু ভিন্ন জিনিস এটা আলাদা জিনিস কিন্তু ওইটা সালাদ হলো সেটা যে আরকানে সহকারে রুকু শেষদা এবং সিটিং পজিশনে আল্লাহর যে আবাদত আমরা করি এই সালাত আবার সালাত অনেক সময় দোয়া অর্থেও বলা হয় যেমন কারোর জন্য আল্লাহ রহমত পাঠান আর ফেরস্তারা আল্লাহ নবীর জন্য দোয়া করেন আর সালে শরীফারেরা তোমরা আল্লাহ নবীর উপরে সালাদ পাঠাও সালাদ হলো আল্লাহ নবীর ফর দুরুদ পাঠানো যাব আমরা বলি আল্লাহমসলিআ আলাম মহম্মদ ওালাআ আলি মাম কমা তালা ইব্রাহীমাল ইব্রাহিম ইনকা হামিদুম মজিদ আল্লা বারিক আলাম ala ওালা আলি মহামদ কমা বারাক তালা ইব্রাহীম ala আল ইব্রাহীম ইনকা হামিদম মজিদ এই যেটা আমরা বলি এই সালাদটা হলো মূলত দুরুদ আর সালাত অর্থ দোয়াও হতে পারে যেমন সাকানুন মধ্যে আল্লাহ বলেছেন হেনবি তাদের জন্য আপনি দোয়া করেন কারণ আপনার দোয়াটা তাদের প্রশান্তির কারণ হবে তারা এর কারণে দ্যান অব দ্য কমফোর্ট ফর দ্যাম তারা এতে কমফোর্ট পাবে সেটা আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন তবে একটা জিনিস আমরা কিন্তু সালাত অনেক সময় আমরা বলি যে আমরা নামাজ পড়ি আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু নামাজ পড়তে বলেন না। সালাদ পড়তে বলেন না। কি করতে বলেছেন আল্লাহ বলেছেন এমন কি দেখেন এই ব্রিটেনে বা আমেরিকাতে অনেক পাকিস্তানি বেঙ্গলি অরিজিন ছেলেমেরা যারা তারা বল তারা রিডিং মনে করতে সেটা আসলে পড়া আসলে নামাজটা কিন্তু আল্লাহ রবাহ আলমিন কোন জায়গায় আপনি কোরআনের মধ্যে পাবেন না যে আল্লাহ বলেছেন যে সালাদকে তোমরা পড়ো কোরআনকে পড়তে বলেছেন এই কথা ঠিক কিন্তু সালাদকে কি করতে বলেছেন আল্লাহ বলেছেন সালাদকে একামত করো সালাদকে তুমি কায়েম করা কিন্তু এক জিনিস না একামাত মূলত কাকে বলে সালাহ বিভিন্ন জন বিভিন্ন অর্থ দিয়েছেন যেমন ইমাম বায়দাবি রহমতুল্লাহ আলাই হেসির এর মধ্যে তিনি এভাবে বলেছেন এটা হলো এমন জিনিস যে যখন সমস্ত হুকুম হকামকে সঠিকভাবে জামাতের সহকারে আদায় করা হয় তখন এটা একামতুসালা হয় যখন আমরা একা একা ঘরে বসে আদায় করলাম আর কোনো মতে এটাকে জাস্ট লেট ইট গো এরকম করলাম সেটা তো কিন্তু নামাজটা কায়েম হয় না এজন্য জন্য নামাজ কায়েম হওয়ার পরিপূর্ণ অর্থ হলো এটা মনে করেন একামত বলা হয় যে একটা জিনিস বাকা হয়ে আছে। এরকম বাকা হয়ে আছে মনে করেন আপনি এটাকে সোজা করবেন এটাকে বলা হয় যেমন একটা লাঠি বাঁকা হয়ে আছে এটাকে আপনি সোজা করবেন একটা গাছ ঝড়ে পড়ে গেছে এটাকে আপনি ধরে উঁচু করে ফেলবেন সোজা করে দাঁড় করাই দেবেন এটাকে কামত বলা হয় তার অর্থ হলো সমাজের মধ্যে যদি সালাদ ভিত্তিক সমাজ যদি কায়েম করা যায় যেই সমাজের মধ্যে পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে প্রত্যেক ঘরে ঘরে মহিলারা সালাত আদায় করে বাচ্চারা গিয়ে জামাতে শরিক হয় এবং সালাদ সমাজ যদি কায়েম হয় সেখানেই মূলত একামাত হয়ে থাকে আর এই জন্যই সালাতের সুতের বলতে গিয়ে বলেছেন আনিল মুনকার এবং যত আছে এগুলো থেকে সালাত মানুষদেরকে প্রোটেক্ট করে ফেরায় রাখে দেখেন আমাদের সালাত আমাদেরকে বিভিন্ন খারাপ জিনিস থেকে ফেরায় রাখে না এই কারণে যে আমরা একামত সালাত করি না অনেক সময় আদা ও সালা আমরা করি নামাজকে সালাদ কে আমরা আদায় করি কিন্তু এটাকে একামত করা হচ্ছে না অথচ আল্লাহ রব আলীতে বলছেন আমাদেরকে সালাদ শুধুমাত্র একদিন এক মাস দুই মাস এক বছরের জন্য নয় এটা হলো ম্যাটার পুরো জীবনের জন্য আপনাকে করতে হবে আলমাউথ আপনার মরণের আগ পর্যন্ত আপনার নারী পুরুষ সবার জন্য তোমাদের সন্তানরা যখন সাত বছর বয়স আছে ওল্ড সাত বছর যখন বয়স হয়ে যায় তখন তাদেরকে সালাত আদায় করার জন্য তাদেরকে বলো এরকম না কিন্তু খালি শাসন করার মানে তো পিটানো না বেটার ট্রান্সলেশন উঠবি তাদেরকে শাসন করো আমরা ইংরেজি কথা বলি যে ডিসিপ্লিন দেন ডিসিপ্লিনিং মানেই তো হিট না আসলে জন্য আল্লাহ রসুলগ হওয়ার সাথে সাথে সাথে সাথে যখনই যে কোনো ছেলে অথবা মেয়ের বালেগ হয়ে যায় মেয়েদের যদি মান্থলি পিরিয়ার শুরু হয়ে যায় অথবা বাচ্চাদের বিভিন্ন পিউবিক হেয়ার যদি গ্রো করে অথবা তাদের ওয়েট ড্রিম শুরু হয়ে যায় স্বপ্ন থেকে শুরু হলো এবং গার্লস তাদের উপরে দিন যতক্ষণ হুশ থাকবে ততক্ষণ পর্যন্ত পাঁচ সালাত আপনাকে আমাকে কিন্তু আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ রবীন্দ্র মন্দির উপরে রহম করেছেন আর তাদেরকে বলেছেন তারা যখন মান্থলি পিরিয়ড মধ্যে থাকবেন তারা সালাদ আদায় করতে হবে না কাজাও করতে হবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আল্লাহনবী খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন আমি মনে হয় এক্সাম্পলটা আমাদেরকে দিয়ে ফেলেই আল্লাহ নবী বলেছেন কারো বাড়ির সামনে একটা ঝর্ণা থাকে এবং সেখানে গিয়ে গোসল করলেই তো ময়লা থাকে না তখন আল্লাহ নামাজের আল্লাহ এর মাধ্যমে করেন আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 সম্পদ নিয়ে পরীক্ষা অনুপ্রাণিত করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রবিবার মঙ্গলবার শুক্রবার রাত বাংলাদেশে আর রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় श्वजहान परिचालनारण सुंदर एक जदि विधान नए तो जो अनिवार्य शेख सैफुद्दीन मदल तुन्नार आलोके जीवन गढ़ार पृथ्वी बांगल् अपन निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के जिवोन गड़ार শুনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র ব্রেকের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই আসন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আলোচনায় সর্বশেষ এক্সাম্পল দিয়েছিলাম আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তির দরজায় যদি একটা ঝর্ণা থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে একটা নদী থাকে এবং সেখানে দৈনিক বার, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ফাইভ টাইমস পাঁচবার যদি কেউ গোসল করে তাহলে তার শরীরে কি ময়লা থাকে দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষরা হয়তো দৈনিক গোসল করে আমরা যারা লন্ডনে থাকি আমরা তো সপ্তাহে ঠিক না কথা অবশ্যই ঠিক তাহলে পাঁচবার গোসল করলে যেমন শরীরের মধ্যে কোন ময়লা থাকে না অনুরূপ ভাবে নবী বললেন তাহলে এই একামাত আমাদেরকে করতে হবে একামাত আবার আমরা আবার আবার এই কথা বলি একাহাতা একা ঘরে বসে সালাত আদায় করানো হয় জামাতের সাথে মসজিদে গিয়ে সবাইকে নিয়ে সালাদ আদায় করা পুরুষের জন্য আর মা বোনের জন্য ঘরে পড়লেই যথেষ্ট জামাতে যেতে পারলে ভালো লোকাল মসজিদ থাকা উচিত মসজিদে মা জায়গা থাকা উচিত ইভেন মা বোনরা ঘরে পড়লেও সারবে কিন্তু ভাইয়েরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাতের পাবন হওয়া এবং নামাজ ভিত্তিক সালাদ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা এটা যদি করা হয় তখনই স্টাবলিশিং সালা হবে সালাদ কায়ে হবে তার আগে কিন্তু সালাদ কা হবে না এরপর আল্লাহ বলছেন যেখানে আল্লাহ সেখানে দুই ভাইয়ের মতো হয়ে গেছে সালাদ জাকাত সালাদ আজ এবং কোরআনের অনেক জায়গাতে আল্লাহ সুবাহ এভাবে রিপিট করেছেন কারণ জাকাতটা হলো ইসলামিক ইকোনমিক্স ফাউন্ডেশন হলো এটা একটা এবং এই যে সম্পদ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন এই সম্পদের মালিক তো আপনি না আল্লাহ মেহরবানি করে আপনাকে সম্পদ দিয়েছেন দেখে আপনি আফটার করেন দেখেন যে এই সম্পদের লুকাফটার আপনি এখন করেন এই পয়সা একসময় আরেকজনের কাছে ছিল এরপরে এটা আপনার কাছে এসেছে দেখেন এখন আমার কাছে যে পয়সাটা আছে এই পয়সাটা এ দেখেন আমি যদি আমার পকেট থেকে এখন একটা পয়সা বের করি মনে করেন আমি বেরই করে ফেলি একটা এই যে একটা পয়সা আমি পকেট থেকে বের করলাম ঠিক না এই পকেট থেকে পয়সা বের করলাম আমার ওয়ালেটটাকে আমি পাওয়ার পকেটে রেখে দিলাম তাহলে এই যে পয়সাটা আমার কাছে আছে একটা আসে পাউন্ডের একটা নোট আছে আপনি দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে ছিল না আপনারা যদি বলেন যে আমার কাছে এটা কবে আসছে আমার মনে হয় যে এটা গত পরশু আমার কাছে আসছে আবার এটা আমার কাছ থেকে চলে যাবে এটা আমার কাছে থাকবে না তাহলে দেখেন আপনি আমি যে পয়সাকে এখন আফটার করি দেখা শোনা করি এই পয়সার মালিক কিন্তু আপনি আমি না কিছুদিন আগে এটা আমার কাছে ছিল না এটা আপনার বাবার কাছে ছিল আপনার দাদার কাছে ছিল যে জমিন আপনি দেখাশোনা করেন আরেকজনের থেকে আপনি কিনেছেন এটা আরেকজনের হাতে ছিল আবার এটা হাত বদল হয়ে যাবে আপনার ছেলের কাছে চলে যাবে আপনার মেয়ের কাছে চলে যাবে আপনার নাতিপুতির কাছে চলে যাবে আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে আপনি বিক্রি করে দিবেন তাহলে এই পয়সা এটা আর কিছু না এটা শুধু হাত বদল করে এই হাতে আসে এই হাতে যায় এই হাত থেকে আরা আর আরা খাত থেকে আরা হয়ে থাকে। কাজেই এটার মালিক মূলত আমরা না আল্লাহ আমাদেরকে এটাকে লুক আফটার করা সুপারভাইজ করার জন্য আমানতদার আমাদেরকে আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন এই আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের সম্পদে আমরা যেন গরিব মিসকিনকে শেয়ার করি বরং তাদের হক কে আল্লাহ রবীন্দ্র করে কিনা পাওয়ার জন্য তাদের মালের মধ্যে নির্দিষ্ট হক রয়েছে সেটা হলো যারা সাই যারা আশ করে তাদের এবং যারা সমাজের মধ্যে যারা গরিব আছে না এটা আল্লাহ নবী দিতাম তখন আবু বাকর বললেন কাল্লা এটা হতেই পারে না যদি তোমরা আল্লাহ নবীর কাছে উঠতো দূরের কথা উঠে রসি দিতে আমাকে রশি দিবে না তাহলে এটা না দেওয়ার কারণে আমি তাদের সঙ্গে যে হাত করবো হা হক মাল জাকাতটা হলো মালের হাক এজন্য জাকাত অবশ্যই আমাদেরকে দিতে হবে আসলে তো নিয়ম ছিল জাকাত আমরা গভর্নমেন্টের কাছে দিব যদি ইসলামিক গভর্নমেন্ট থাকত। আনফর্চুনেটলি এরকম সিচুয়েশান তো পৃথিবীর কোথাও নাই এজন্য আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আমরা জাকাতদের ব্যবস্থা করে থাকি কোনো কোন চ্যারিটি অর্গানাইজেশন বিভিন্ন আপনার সাহায্য সহযোগিতা সংস্থা যেগুলো জাকাত নিয়ে ডিল করে তাদের কাছে জাকাতের অর্থ দেওয়া জায়জ আছে এ ব্যাপারে কোনো অসুবিধা নেই তাহলে এখানে আল্লাহ রাবুল্লা কথা বলছেন এরপরে বলছেন আর রসুলকে মেনে চলো আমরা তো আজকাল রসুলকে আমাদের রোল মডেল অনেকে আমাদের বাচ্চারা জানে না রোল মডেল তো আমরা বুঝি রোল মডেল বলা হয় ওই জিনিসকে যেটাকে ফলো করে চলে যেটাকে একটা আইডিয়াল রসুল্লা আমাদের লিডার তিনি আমাদের রোল মডেল তিনি যা করেছেন সেটা পারফেক্ট একমাত্র তাকেই আমরা মানব। আল্লাহর নবী যদি বলে থাকেন তাহলে এই ব্যাপারে আর কোন কোশ্চেন করা যাবে না এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সুরা নূরের মধ্যে আসবে আমাদের পরবর্তী এপিসড মধ্যে আপনারা ফলো করতে থাকবেন আপনারা অবশ্যই পাবেন এই আয়তে বলা হচ্ছে যদি আল্লাহরকে আমরা ফলো করি তাহলে আমরা আল্লাহ আমাদের উপরে রহম করবেন আল্লাহর নবীকে ফলো করা ছাড়া আল্লাহর নবীকে মানা ছাড়া আর কোনোভাবে আমাদের এই দুনিয়াতে সাকসেসফুল হওয়ার কোনো উপায় নাই ইমাম রহমাতুল্লাহ তিনি বলতেন যে এই এইতের শেষ অংশ এখন আমরা আখেরি জামানার উম্মত আমরা কোনো দিন কোন অবস্থাতে কল্যাণ আমরা অর্জন করতে পারব না বরং ওই জিনিস দিয়ে কল্যাণ অর্জন করতে পারবো আল্লাহ জামানাতে মুসলমানরা যে জিনিসের মাধ্যমে কল্যাণ অর্জন করেছিলেন আল্লাহর নবীর জামানায় কেন বিজয় এসেছিল কেন সম্মান এসেছিল ইসলামের কারণে এসেছিল আল্লাহর নবীকে মেনে চলার কারণে সম্মান এবং ইজ্জত এসেছিল এই জন্য আল্লাহর নবী মানাটা আমাদের জন্য হলো ফরজ আইন এবং এটা হলো আনকন্ডিশনাল ফরজ তার অর্থ হলো আল্লাহর যদি কোনো কিছু বলেন এ ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যখন বলবেন উই হ্যাভ টু ডু ইট এটা আমাদের জন্য ফরজ এই জন্য আল্লাহ রব্লা সুরানো হেমানোমরা আল্লাহকে মানো আল্লাহর নবী কে মানো আর তোমাদের মধ্যে দায়িত্বশীলদেরকে মানো তাদেরকে এত করবো আর এত ক্ষেত্রে আর এক সুরান ফকদত আল্লাহ যে আল্লাহর এত করল ওই ব্যক্তি যে কিনা নবীর এত করে তাহলে নবীর এত করাটা নবীর আনুগত্য করাটা নবীর অবিডিয়েন্ট থাকাটা এটা আল্লাহ সোভায় না হুয়া তা আল্লাহ আনুগত্যরই নামান্তর আল্লাহরই আনুগত্যর নামান্তর হলো আল্লাহর রসুলের আনুগত্য তাহলে এই যে আয়াত আমরা ফিফটি নম্বর আয়াত মাধ্যমে আমরা যা শিখলাম সম্মানিত ভাই বোনেরা টেলিভিশনের পর্দায় পিস টিভিতে যারা আমাদেরকে দেখছেন আমি আপনাদের জন্য করতে হবে এবং একামাতার অর্থ হলো পুরুষেরা মসজিদে গিয়ে জামাত সহকারে সালাদ আদায় করবেন এবং সালাদ ভিত্তিক সমাজ গঠন করবেন তখন একামাতলাহ হবে দুই নম্বর হলো আমরা জাকাত আমাদেরকে আদায় করতে হবে যেহেতু ইসলামিক স্টেট সিস্টেম নাই আমরা অর্গানাইজড ওয়েতে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে হতে পারে চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে অথবা ইন্ডিভিজুয়ালি আর তিন নম্বর হলো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আমাদের সব কাজে মেনে চলতে হবে এবং রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামি হলেন আমাদের একমাত্র নেতা একমাত্র রসুল একমাত্র নবী সর্ব অবস্থায় তাকে আমরা মেনে চলব। এই তিনটা মেনে চলি আল্লাহ সুবাহ অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দিন আসসালাম আলাইকুম ও রহমাত ट गार द्रव्यबादाय प्रत्येक खेला हारजित था देख किलबारत बारोटाएल और साढ़े एगारोट भारत पीस टी बांगल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 নবজি বললেন তোমার মা লোককে চতুর্থবার জিজ্ঞেস করল তারপরকে নবজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পারসেন্ট যাই বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে तो उल्ले को राचे। जिहाद नम्बर छय हाथी नम्बर तीन हजार एक सौ छह नबीजू सल्लम तुम मायर पायर नीचे